আসসালামু আলাইকুম রহমতলাত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 কোন শরিক নেতংসা ফখরমকে পাঠিয়েছেন জাতির হৃদায়তের উদ্দেশ্য তার অনুসরণে নির্দেশ দান করেছেন তিনি সালি সালাম সাল্লু কামার আই তুমন ওসাল্লি যেমন রসুরাহ সাল্লা সাল্লামকে নামাজ পড়তে দেখলে সল্লা আদায় করতে দেখলে সেই রকমই সলাত আদায় কর আমাদের সংক্ষিপ্ত জাদুল মাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে রসলাসমের সালাতের বৈঠক বসতেন কেমন করে এবং দুইসেজদার মাঝখানে বসা দাস বসা ইত্যাদি এই বিষয়গুলি লেখকের অতপর রসল নিজ মাথা উঠাতেন তকবির দিয়ে আল্লাহ আকবর বলে শেষদা থেকে মাথা উঠেতেন কারণ এর আগের আলোচনা ছিল রসলাই শেষদা সম্পর্কে আদর্শা সম্পর্কে তো সেজদা থেকে মাথা উঠাতেন কি বলে আল্লাহ আকবর বলে যখন সেজদা থেকে মাথা উঠাতেন তখন রাফুল এদাইন করতেন না হাত না উঠি, দুই হাত না উঠিয়ে তারপরে বসতেন পাশাল বাম পাবিছিয়ে বাম পায়ে বসতেন ওয়াজু আলীহিয়ে দিতেন এবং তার উপর বসতেন বাম পায়ে বসতেন নিতম্বরিখে ওয়ানা ডান পাকে দাঁড় রাখতেন বা খাড়া রাখতেন ওয়াজা ওয়াদাইহ আলা ফাখিদাইহ দুই হাত রাখতেন দুই উরুর ওপর বা রানের ওপর দুই রানের ওপর রসুলেন হাদ ফাকে আল্লাহ ফাখিজাইহ এবং তার দুই কনৈর শেষ সীমানা করতেন তিনি আল্লাহ ফাখিজাইহ তার দুই রানের ওপর মানে দুই কোন হচ্ছে এটা হ্যাঁ এটা কোথায় থাকতো। রানের ওপরই থাকতো এভাবে থাকতো না রানের ওপরে আর হাত দুটো কোথায় রাখতেন হে মানে দুই যে মিরফাঁক মিরফাক এর সীমানা দুই সীমানাকে রাখতেন আলাফাকে যাই হে কোথায় রানের ওপর আর তার আগে বলেছেন আলা ইয়াদে আল্লাহ দুই হাত রাখতেন দুই রানের ওপর তো রানের ওপরে হাত থাকতো আর যে হাতের কনৈ রয়েছে কনোই কোথায় থাকতো। রানের ওপরই থাকত তার মানে বাইরে এইভাবে থাকত না এইভাবে থাকতো না রানের ওপরে হাত থাকত আর কনইটাও রানের ওপরেই থাকত ওয়ারফা ইয়াদি আলারুক আর একটু বাকি থাকলো সেটা হচ্ছে দুই হাতের অগ্রভাগ দুই কিসের উপর হাঁটুর উপর দুই হাঁটুর উপর তাহলে হাত যখন রেখেছিলেন হাতটা কিন্তু রানের উপর গেছে আর একটু আগে একটু হাতটা বাম পায়ের উপর বসলেন বিছিয়ে ডান পা খাড়া করে ওই ঠিক আছে পিছন আপনারা দেখেন ঠিক আছে না ওয়াকাবাদা আরো কাজ আছে বসে থাকেন আপনি আঙ্গুল কে মুড়িয়ে নিতেন এই দুটো আঙ্গুল কি বলে এটাকে অনামিকা আজি রিং এই যে ঠিক আছে মরিয়ে নিতেন তারপরে কি করতেন ওয়া হাল্লাকা হালকাতান আর একটা গোলাকার তৈরি করতেন গোলাকার হ্যাঁ বৃদ্ধা দিয়ে আর কি দিয়ে বৃদ্ধার পর তর্জনী এটা শাহাদী বলে এটা মধ্যমা হ্যাঁ মা আরবি নাম জানা আছে আপনাদের বেনশির ওস্তা হ্যাঁ সাবাবা সাবা আর এটা হচ্ছে এবাম হ্যাঁ এভাম এদিক থেকে বৃদ্ধা তর্জনী তারপরে মধ্যমা उठात फेल उठ बिहा दा दुआ करत हिल হ্যাঁ এইরকম নয় কারণ আর একটা হাদিসেন না করা হয়েছে এইরকম করলে বলা হয়েছে যেখানে হার মানে হিলাতেন বা নড়াতেন নড়াতেন কিভাবে ইশিরো ইশারা করে ইশারা এইভাবে হয় ইশারা এইরকম হয় না এটাকে না করা হয়েছে লা কাহা আর এটা হিলাতেন ইহারে মানে ইশির হা ইশারা করতেন আর ইারা করে কি করতেন এই আঙ্গুল দ্বারা বললেন না হাদিসের শব্দ কিন্তু তা দিয়ে দোয়া করতেন জবানো দোয়া করতেন আর আঙ্গুল দিয়ে দোয়া করতেন তাহলে ইশারা করা বা হেলানোটা হচ্ছে দোয়া সোমায় কুল তারপরে বলতেন মানে এই দুই শেষদার মাঝখানে বলতেন আল্লাহ ফিরলি ওরহামনি ওয়াহী ও আর রয়েছে সেখানে পার্থক্য আছে যেগুলি সহিদিস দ্বারা প্রমাণিত সেগুলির যেকোনো একটা দুয়া পড়তে পারেন আল্লাহমী আল্লাহম ফিরলি ওরহামনি ওয়াহেদেনি ওয়া আফেনি ওর জোখনি সহিব খারিত রয়েছে এখানে যে রে রয়েছে এটা হচ্ছে আবু দাউদের আল্লাহ মালী অজবরনি ওয়াহীনী তো এখানে পাঁচটা রয়েছে কিন্তু এখানে কি নেই তাহলে অজবরনি এখানে আছে ও আফেনিটা নেই আর যেখানে ওয়াফেনী আছে সেখানে অজবরণী নেই এ বাক্যগুলির অর্থ কি আল্লাহ মক ফিলি আল্লাহকে ক্ষমা করে মাফ করে দাও ওরহামনি আমার উপর দয়া করতে আল্লাহর আল্লাহ আমার মধ্যে খুব ঘাটতি রয়েছে ত্রুটি রয়েছে অভাব রয়েছে আল্লাহ তুমি ত্রুটি মুক্ত করে দাও হ্যাঁ ত্রুটি মুক্ত করে দাও ভুল মুক্ত করে দাও ভুল ভ্রান্তি রয়েছে আহ রয়েছে ইমানে আমলে ঘটতিপূরণ করে দাও আমার ওয়াহে নি এবং আমাকে সঠিক রাস্তা দেখা হিদায়ত এবং আমাকে রেজিক দান করো হাঁকা দাদা আব্বাস নজি আল্লাহ আনো এইভাবে আবদুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ আনহম বর্ণনা করেছেন তাহলে দুই শেষ দার মাঝখানে এই দু আব্দুল্লাবিন আব্বাস রাজিয়াল আনহবর্ণনা করেছেন যখন সেত তখন কি করতেন উঠতেন পরে রেখে দুই রানের ওপর হাত ভর দিয়ে উঠতেন পা এবং হাঁটুর ওপর ভর করে আলা সুদূর এ কেহ থেকে তাহলে দ্রুত উঠেই যেতেন বলতে চাইছেন যে জলসা স্তের হাত যেটা बैठक नसुल्लाम प्रमाणित रही तो, तो कम हई लो आगे गत सप्ताह आलोचना जो शेष दाय जेत रसुरम रुको उठारह प्राधान्य दिए हाँटु रखार कथा प्राधान्य दिए সালাফি আইমাইকে আমরা কোরআন সন্ন্যার অনুসারী কোনো যে আগে সোননাথ উনি বলেছেন অন্য যদি বলছেন আগে হাত রাখা জমনা আল রহমত বলছেন আগে হাত রাখাই সোননাথ এই বিষয়ে বড় বড় মহাদেসদের রয়েছে এই বলেছি যে এই ক্ষেত্রে বাড়াবাড়ি না করে যেটা আপনাকে সহি লাগে অথবা साधारण मानसर जो सही जा रखे हाथ रख लगार क्षेत्र उठारे हाट उठे वें? आगे हाथ उठिए हाथ जो रान रेखे दिले आगे हाथ उठिए हाना फिर कर এবং আহমদ বিনবাল বা ওঠার সময় নামার সময় আগে হাঁটু রাখবেন আর উঠার সময় আগে হাতে হাঁটু পরে উঠাবেন আর অন্যান্য মহাদিস তারা বলছেন এবং সাফি তারপরে কি বলছে নাসুদুল আলমানির মহলিস উঠার সময় হাতে ভর দিয়ে উঠবেন তাহলে আগে হাতে ভর দিয়ে উঠলে আগে কি উঠে যাবে তারপর তারা বলছেন দাঁড়াইতেন আর এখানে নীরব থাকতেন না কামা তো ইন্দাল ইস্তিফত যেমন তিনি নীরব থাকতেন প্রথম রা শুরু করার সময় দুয়াই ইস্তিফতার সময় পরে যে সুভানাক আল্লাহাবা আহমদেকা সানাই পড়েন আর ইনি ওজাহাত পড়েন আল্লাহাবাইদবাইনী পড়েন হচ্ছে দুয়া ইস্তেফা ইস্তেফতার সময় যেমন তকবীর আর সুরাফাতের মাঝখানে কিছুক্ষণ নীরব থাকতেন চুপ থাকতেন্লা সাল আলী সাল্লাম আর তাতে কোন একটা দোয়া এরকম পড়তেন এখানে দ্বিতীয় রাখাতে কিন্তু কি করতেন না চুপ থাকতেন না বিরতি দিতেন না উঠেই দাঁড়িয়েই তেলাওয়াত শুরু করে দিতেন सोम्मी सानिया कर द्वितरक्य चारेत्र नहीं एक ही रकम प्रथम रखा द्वित रखा मत ही पार्थक्य कत चार दिखे पार्थक्य रही লেখক রাহমতুল্লাহ করেছেন ভর দিয়ে আর হাঁটুতে বৈঠক করতেন না বিরামের বৈঠক করতেন না এটা অনেক মত তবে জালসা ইস্তেরাহাত আসাহী বারিতে রয়েছে যে বসে উঠতেন আবু হম সাইদ রাজি আল্লাহাদিসে যার ফলে সেটাকে তারা অনেকে সন্ন্যত বলেছেন এটা সোনাথ একদল বলছেন না সন্ন্যত না এটা হচ্ছে প্রয়োজনের তাগিদ তাগিদে যারা এটাকে সন্ন্যদ বলেনি তারা বলছেন প্রয়োজনের তাগিদ সন্ন্যত নাই জাল সাহস্তের হাত জল সাইস্তের হাত কোনটা আবার বুঝেন ভালো করে প্রথম রাগাতে দুই সাজদা পুরা হলো তারপরে দ্বিতীয় রাকাতে জন্য যখন উঠবেন তৃতীয় রকাত পড়া হলো চতুর্থ রাকাতে জন্য যখন উঠবেন उठवें भारत पाकिस्ताना क्योंकि जालसा इस्ते हाथ करा माना हाना बेलाकार अधिकांश आलम रा तयिदे सन्नत ना যদি কারোর শরীর ভারী হয় উঠতে অসুবিধা হয় ডাইরে উঠতে অসুবিধা হচ্ছে তাহলে বসে নিয়ে উঠুক নাম যখন বয়স হয়ে গেছিল তখন এরকম করেছে এটা বলতে চাইছে সন্নত হিসাবে আর অন্যরা বলছেন আহ সাল্লাম বলছেন না এটা সন্ন্যত হাদিস আছে দুটোই হাদিস টা জৈফ নাই কিন্তু মুসনাদ আহমদ আছে অন্য রয়েছে উঠে যেতেন দ্বিতীয় রাখাতের জন্য বা চতুর্থ রাখাতের জন্য এই আলুর দুটোর সমন্বয় করতে গিয়ে তারা এরকম বলেছেন প্রয়োজন একটা জিনিস মনে রাখবেন যদি আপনি এমন করেন এমন এক দলের যারা জালসা ইস্তের হাত জানে না বা করেনা অভ্যস্ত নাই তাহলে আপনার উঠে যাওয়া উচিত চট করে জালসা ইস্তের হাতের সন্নত কিনা নিশ্চিত নয় না বিশ্বাস করেছেন মানেই যে সন্নত হবে হইতে পারে সেবনে করেছেন শরীর ভারী হয়ে গেছিল প্রয়োজন করেছেন এটা হইতে পারে হইতে পারে আর প্রত্যেকটা মায়লাদিস একশো পার্সেন্ট সহিমাহিস বাংলাদেশ পাকিস্তানের একটা আমল করে সেই জন্য একবারে ধরে নেবেন ঠিক অন্যটা ভুল কখনোই এরকম সঙ্গীর্ণতা যেন না থাকে ওর চাইতে বড় হাইলাদিসমতুল্লাহে আজকালকার যদি দেখেন আপনি নামাজ পড়াচ্ছেন আর এরা জানে না করে না সাধারণ লোক হ্যাঁ আপনি অমতি করছেন দেশে ওরাও জানে না আর আপনি জলসায় ইস্তের বসে গেলে ওইদিকে দাঁড়িয়ে বসে আছে আপনি বসেই আছেন ওরা দাঁড়িয়ে গেছে আর আপনি বসে আছেন তাহলে কি করলেন গোনাগার বানিয়ে দিলেন আপনার এই সন্ন্যত যেটা অত নিশ্চিত সন্নত না সেটা করতে গিয়ে গোনাগার বানিয়ে দিলেন আপনার পিছন মুসল্লিদেরকে স্পষ্ট জি হ্যাঁ এই জন্য এখানে কিছু কিছু এম দেখি যে জলসে ইস্তর হাত করে কিন্তু তকবির দেয় না যেমন এইখানে বড় জামা মসজিদ এম সাহেবকে জলসে ইস্তর হাত করে দিল এখন আল্লাহকে বলেন অথচ বসে গেছে যখন উঠছে তখন আল্লাহ পারেন তাহলে ওর আগে আর উঠতে পারবে না মুক্তি আর হেকলম্বন করে কৌশল অবলম্বন করবেন প্রথম রাখাতের দ্বিতীয় প্রথম রাখাতে তকবির এমন সাল্লাহ নীরব থাকিস আপনি নীরব থাকবেন কিছুক্ষণ মানে স্থির তার দোয়া পড়বেন হ্যাঁ দ্বিতীয় রাখাতে নীরব থাকবেন না উঠেই আপনি তেল আতু করে দেবেন সুরেফাতে বলে। আর দ্বিতীয় পার্থক্য না সন্ন্যত নয় তৃতীয় পার্থক্য হচ্ছে তকবীর আতুল এহরাম তকবির তাহারিমা দাও প্রথম রাখা তকবির তাহারিমা দিয়ে আপনাকে নামাজ শুরু করতে হবে দ্বিতীয় রাখাতে থেকে উঠার তকবির ছিল উঠে আর কোন তকবির নেই হলো পার্থক্য चार नम्बर पार्थक्य तत्वी हाँ लम्बा कर लम्बा कर प्रथम रकत समान समान है प्रथम रखा द्वित रखा तुलना की लम्बा बर एक हदीस रही मर्मे से हादी जे प्रथम रकत द्वित रखा द्विगुण का দ্বিগুণ কাছাকাছি না ঐরকম নামাজ পড়বেন আর যখন তাসাহুদের জন্য বসবে ওয়াদা ইয়াদ বা নবী সাসম যখন তাশাহুদের জন্য বসতেন ওয়াদা আইসার। বাম হাতকে রাখতেন বাম রানের উপর যখন তাহত কি করতেন বাম হাত বাম রানের উপর রাখতেন আর ডান হাত রাখতেন এই সাববাবা এটার নাম এটার প্রাচীন নাম পুরাতন যুগে সাববাবা বলতো সাব মানে গালদাওয়া যখন ঝগড়া করতো জাহিলি যুগে এখনো ঝগড়া করলে এই বেটা তোকে দেখবো আচ্ছা তোকে মজা দেখাবো সব বাবা এই জন্য অনেকে সাব বাবা বলতে চায় না যে না ও মানে গালদ ওই নাম না এখানে শাহাদাতের আঙ্গুল করি আশা আমরা শাহাদাতি শাহাদাতের আঙ্গুল এটা এই সব বাবা আঙ্গুল দ্বারা ইশারা ওয়াকানা ওয়াকান আর লায়ান সেটাকে একবারে খাড়াও রাখতেন না ওয়ালা ইকি আর সেটাকে হ্যাঁ বসেও রাখতেন না এইরকম এরকম করতেন না আর এরকম না হ্যাঁ এরকম করে দেখে কামান প্রস্তুত করে রেখেছি মানে হচ্ছে একটু বাঁকা করে तो मोड़ा खानिक लेखक আর নবী করিম সাল্লাহাম সেটাকে হরকত দিতেন না মানে এইরকম হরকত দিতেন না যেখানে আর তা দিয়ে দোয়া করতেন এবং তিনি দৃষ্টি নিবদ্ধ রাখতেন তার দিকে বা তার উপর আঙ্গুলের দিকে তাহলে সময় নামাজের মধ্যে শেষদার জায়গায় দৃষ্টি থাকবে কিন্তু তা শাহদে বসে হ্যাঁ এ আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে দেখবেন যে আপনার বেশি ভরটা কিন্তু বাম হাতের উপর পড়ছে মোটা মানুষরা মনে হচ্ছে এরকম আছে ও আমাশে আচ্ছা বৈঠকের পদ্ধতি রসুলামের বৈঠকের বৈঠকের বিবরণ রহমতুল বর্ণনা করেছেন তাতে রয়েছে কানিস যখন নবিসাম নামাজে বসতেন সেই সময় রসর উল্লাহাম তার বাম পাটাকে তার রান এবং পায়ের গোছার মাঝখানে করে নিতেন দিতেন ফারাসাদ মাহুল ডান পাকে বিছিয়ে দেওয়া আর বামটাকে কি করতেন রান এবং পায়ের গোছা পায়ের গোছা কোনটা কি বলেন হ্যাঁ गोड़ाली, कुंटा गोड़ाली। तो, आ, नीचे नहीं तो मैं बाम पे बामप के बोली कर এবং গোছার মাঝখানে করে দিতেন রান আর গোছার মাঝখানে একটু ডুবাই দেন ও ফারাসা কাদমা হলার ডান পাটাকে বিছিয়ে দিতেন এটা আমাকে বসতে হয় লম্বা পায়ে আমার এই খাড়া করে বসতে কষ্ট হয় এইভাবে বসতে হয় আমাকে কিন্তু এটা শেষ এতে আর কি हादीा संक्षेपेर अर्थ बता हम फिर ए शाह श्रेष्ता शाहदे नितम्बर बसाई नितम्ब मे चले गाटा क्या रान और गोछार मजख पाटाद बड़ी पाटा कि द्वितीय तरीका खाड़ा रखा दो प्रमाणित এটা একটা তৈরি সুতরাং কেউ যদি বসে তাহার ভুল নয় আর একটা দেখেন বলছেন বর্ণনা করেছেন যে ডানটাকে কি করতেন বিছিয়ে দিতেন এই যে বিছিয়ে দাডান দিকে আর আবু হোমায় সাহিদ আল্লাহানহ জন সাহাবীর সামনে যে বর্ণনা করেছেন বলছেন আন্নাহান আঙ্গুলে ওয়াহাজ আলম্লাফ লেখক রহমতুল্লাহ আল বলছেন যে এতে কোনো বিরোধ নেই যা আবদুল্লাহিনের আমল আর আবু হামেদ সাঈদের বর্ণনা দুটোতে পরস্পর বিরোধিতা আছে যে নবী করিম সাল্লাম বসতেন না এই পায়ের ওপর এটাকে বের করে দিতে ডান দিকে বাম পা কি করতেন ডান দিকে বের করে দিতেন এবারে বের করে দেওয়া এটা হচ্ছে অর্থ ফাঁতা এটা খাড়া এবং বিছিয়ে দেওয়ার মাঝামাঝি হতো ফাইন না হোক লাইজে আলীহা বসতেন না কারান ডান পায়ে কথা বলছে এটা ডান পাইর বসতেন না বরং সেটাকে ডান দিকে কেমন হবে খাড়া রাখা এবং একটু খাড়া এরকম মনে হচ্ছে হ্যাঁ আর বিছানো আছে মনে হচ্ছে এইরকম হয়তো। তাহলে দুটোতে বিরোধ নেই আবদুল্লাহিন জুবাই আর আবু হমেদ সাইদির রাজিয়া আল্লাহ আলমের কোন বিরোধ নেই বলছেন ও আর কেউ কেউ বলেছেন না একটা সমন্বয় তো এইরকম হলো মাঝে মাঝে থাকতো একজন একরকম করে বননে করেছেন তরিকাটা দেখলেন আর কেউ কেউ যে কানাইয়া ফালু হাজা হাজার নব বিশ্বাস দুরুকিম করতেন কখনো কখনো খাঁড়া রাখতেন ডানটাকে আর কখনো কখনো ডান দিকে বিছিয়ে দিতেন স্পর্শ করে দিতেন नबीमाम खाड़ा कखोत वा, वा वाहकाम खाड़ा रखा रखी लम्बा आंगुल सालम फिर पाटा आराम पा त অসুবিধা নেই তো এই দিক থেকে ওইটা ভালো নবী কারিম সাল্লাহ ইসলাম হতে পারে যে এটা কখনো করেছেন ওইটা কখনো করেছেন আবদুল্লাহ বিনজুব একটা দেখেছেন ওইটা বর্ণনা করেছেন আর আবু ওদ সাইদে আরেকটা দেখেছেন সেটা বর্ণনা করেছেন অল্লাহ আলাম। এই বৈঠকে তাসাহুদ পাঠ করতেন তারাও যেন এই তাসাহত বলে একটা কথার উত্তর দি কেউ কেউ জিজ্ঞেস করে রসুল্লাহ সাল্লাম কিনা রসুল্লাহ তা পড়তেন কিনা কারো রয়েছে আসসালাম বলছেন সালাম হোক তোমার হে নবী করছেন। এখান থেকে সংসায় কি মগজে ঢুকলো নবীল কি নিজেকে সম্বোধন করতেন যা সালাম আলীকে সালাম করা মানে অন্য কেউ যেন সালাম করছে বুঝছেন না যার ফলে এই সংশয় আমাকে বেশ কিছুদিন আগে এইরকম কেউ প্রশ্ন করেছিল যার ফলে কথাটা মনে পড়লো আর এই সংশয় দূর করে দেওয়া উদ্দেশ্য তিনি বলছেন আসসালাম তোমার প্রতি সালাম হোক রহমতুল্লাহ আল্লাহের রহমত হোক অবরাকাতের বরকত হোক তিনি বলছেন নিজেকে সম্বোধন করছেন তোমার উপর কেন আমরা বলি না কখনো কখনো পাগলামি বা ঝুলিয়ে চলে এসছেন বাসা থেকে পরে চাবি পাচ্ছেন না দেখেন চাবি ঝুলা আছে নিজেকে বেকু বলবেন না যে আমার মতো বোকা কি আছে এই সুযোগ করে দিলাম চোরের জন্য दरजा दरजा टाइग देखते दरजा बंदी मजा चोर पागल बोले एम पागल आई आलम भलेम चल्लिस बचे पुखारे पड़ाई कुदि सम्पर् मान एम गाफिल মাঝে মধ্যে উনি এরকম করতেন কয়েকবার এরকম করেছেন দরজাটা বন্ধ করে জানালা খোলা আছে আর কত বোঝা করিনি এবার ফিতা কোন কাল্পনিক কথা বলছি আচ্ছা বলে এরকম কাজ যদি কিউ করে ফেলেন আমি ওইটা ওই জন্য ওইটা অনেকের হয়ে থাকে কয়েকদিন আগে আমার ছেলে করেছে বাসা থেকে তো নাই বন্ধ করে বাড়িতে মুশকিল যে পাঁচ মিনিটে আমি পৌঁছে গেছি টেলিফোন করছি কোথায় বন্ধ করেছি অনেক সময় নিজেকে মানুষ বেগুন তোর মতো কেউ বেকুব আছে কিন্তু নিজেকে বলছেন আপনি এরকম যদি সম্বোধন আপনি আত্মা তাহলে আব্দুল এটা হচ্ছে প্রসিদ্ধ আব্দুল মসুদ রাজি আল্লাহ आना नृत्य शब्ध पार्थक्यो बस कित बर्णना हिसीस रही मार्जिया रही रही मुबारक अतोजा जैक पल्लेको पढ़नेकदुलसूद जे भाव वर्णित हो पढ़ले आल्लावल्ला मान कि সবগুলি কিন্তু এবাদত তাই না তাহিয়াত হচ্ছে মৌখিক এবাদত মৌখিক কার জন্য আল্লাহর জন্য কারণ তাহিয়া সালাম হ্যাঁ জবানী হয়ে থাকে আল্লাহর জন্য অসলাবাদ সালাদ সালাতে যদিও বাচনিক এবাদত রয়েছে কিন্তু তার মধ্যে যেটা বাহ্যিক এবাদত রয়েছে সেটা হচ্ছে শারীরিক দৈহিক এবাদত তাহলে শারীরিক বা দৈহিক এবাদ আল্লাহর জন্য অতৈ্যাবাদ তৈয়াবাদ মানে হচ্ছে আর্থিক এবাদত আর্থিক এবাদত সমস্ত আল্লাহর জন্য তার মানে সমস্ত রকমের জন্য এই তাসাহুদ পড়ার পর সৌরুল্লা বসতেন বা কানা ইউজান এই প্রথম তাসাহুদ কে নাসন খুব হালকা করতেন কান্না রাজফে এমন অল্প সময়ে বসতেন যে যেন তিনি গরম পাথরের উপর বসে আছেন গরম পাথর কেউ যদি বসে থাকে তো বেশি বসবে اہیم پڑے محمد اللہ محمد نہ থেকে বর্ণিত হয়নি ফিহাদি সিনকাত কোনো হাদিসে কখনো আন্ন কান্লি আলহে যে তিনি তার ওপর দুরুদ সলা পেশ করতেন ওয়াল আলহ তার বংশধরের প্রতি مست خنڈن کرم حدیث گولی যে হাদিসগুলিতে প্রথম তাসাহদ না দ্বিতীয় তাস বলা হয়নি ওই হাদিস করে দেয়াস ওপর কিন্তু সে হাদিসগুলি আসলে প্রযোজ্য নয় বলছে অমান ইস্তাহবাহ অমান ইস্তাহাবাহু যারা মুস্তাহাব বলেছে ফাহ নামা ফাহিম তারা আম ব্যাপক অর্থপূর্ণ থেকে বুঝেছে এটা তাদের বুঝা এটা তাদের বুঝ আমহাদিস রয়েছে নবী সাল্লাম ইজা জালাসাফি তা যেমন তা আখির না তাহলে কথা নাই রসোর প্রথম তাসাহুদে না প্রথম নয় আর দ্বিতীয় নেই নবী সালাম যখন তাশাহ বসতেন তখন আত্মায়াত পড়তেন তাহলে এই হাদিস দেখিয়ে বুঝে নেওয়া যে না না প্রথম তা ও দূর পড়া যাবে বলা হয় ফিতাসাহুদ যখন বসতেন না ভুল বুঝেছে তারা ভুল বুঝেছেন এই হাতে ভুল করেছে। যেটা হ্যাঁ প্রথম রাখাতে যেমন উঠেছেন ঠিক ঐ রকমই কাইম রহমতুল যেটাকে প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে হাতকে কে রানের উপর রেখে নিয়ে রানে ভর হাঁটু ভর দিয়ে উঠবেন আর বলেছেন যে হাতে ভর দিয়ে সময়। আলা সুদূর দুই পায়ের ভর দি ওয়া দাহু আর দুই হাত থাকতো আলা তাই হে তাঁর কিসের উপর হাঁটুর ওপর রুখবা হাঁটু রুখবা বলে যে জোড় হাঁটুর ওপর আলা ফাকেত হাঁটুর উপর কিন্তু এই জায়গাতে করতেন যখন প্রথম তাসাউদ্দ থেকে উঠতেন উঠার পর কি করতেন আল্লাহব এই যে উঠলেন তো উঠে রাফুলিয়া দেন করতেন এটা তারপরে বাদ আল ফাতে শান শেষ দুই রাখাতে রসুল্লাহ সুরাফা তো আর অন্য কোন সুরা পড়েছেন এটা প্রমাণিত নয় তার তৃতীয় চতুর্থ রাখাতে সন্নত হচ্ছে শুধু সুরাফাতে পড়া সুরাফা তো আর অতিরিক্ত কিছু না পড়া ওয়ালাম এখন মেনহাদিহ আল ইফাতের মধ্যে একটা হারাম আর নামাজ বাতিলকারী দ্বিতীয়টা জায়জ নয় আর বিনা প্রয়োজনে জায়েজ নয় যদি প্রয়োজন হয় তো জায়জ রয়েছে প্রয়োজনীয় জায়জ রয়েছে আর তৃতীয় যেটা হচ্ছে সেটা জায়েজ তবে পরিপন্থী নামাজের মধ্যে গোটা শরীর যদি নামাজ পড়েছে কেবলামুখী ফিরিয়ে দেয় এটা জায়জ নয় হারাম কাজ আর নামাজ বাতিল হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে মাথা বডি ঠিক আছে কেবলামুখী আছে মোবাইলের জন্য দেখাই যাবে না এইদিকে মোবাইল বাজে সবগুলি নামাজ খারাপ করছে তো আপনার একটু সামান্য নামাজ খারাপ হোক আর মোবাইলটা দেখে একটু বন্ধ করে দেন না দেখলে অনেক সময় সুইচটা একটু বন্ধ করতে পারছেন অফও করতে পারছেন না ঠিক না তো चोर कम चो चोखा हिललोना क्या जायज हलो উত্তমের খেলাফা মাঝে মধ্যে না এটা কেন করবেন তবে অনেক সময় প্রয়োজন আছে দুই তলায় বা তিন তলায় নামাজ পড়ছেন না যে আর ভুললেও গেছেন যে এখন তা বসতে হবে না উঠলো লোকেরা একটু যদি সামনে একটু এদিকে দেখেন বুঝতে পারবেন যে ওরা উঠলো কি না এবং সাহেবের সাজা নিচে তলায় আছে কেনারার লোকেরা ঠিক না দেখুন কিছু বুঝতে পারবেন না জীবনে নামাজ পড়েনি নামাজ দেখলে বুঝতে পারবে না কি করে না করে এরপরে কখন কি করতে হয় নামাজ পড়তে হবে এইরকম নামাজাংশ নামাজি জীবনে বিয়ে দিয়ে নামাজ পড়ে আর বাঘ মা নামাজ পড়ে হম আপন কেউ মারা গেলে দু চার দিন নামাজ নামাজ হেরে নেই রমজানে বেশ আল্লাহ রসালাম আদর্শ ছিল না জিজ্ঞাসা করা নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে ফাঁকা আলা তখন তিনি বলে হচ্ছে নামাজ কে ছিনিয়ে নেওয়া এটা হচ্ছে ছিনতাই হ্যাঁ করিম সাল্লা এই এদিক সেদিক তাকানোটা কখনো কখনো করেছেন লে আর এ দিন বিশেষ কোন কারণে কারণ হলে জাহেজ বললাম যে নবীন কোনো কারণে করেছেন করতেন তিনি এরকম নয় কিন্তু কখনো প্রয়োজনের তাগিদে এদিক সেদিক একটু তাকিয়েছেন যেমন করিম সালামের নামাজের অবস্থায় সেই ঘাঁটির দিকে একটু তাকিয়ে দেখা যেখানে তিনিমদেরকে পাঠিয়েছিলেন শত্রুদের সংবাদ নেওয়ার জন্য বা শত্রুদের উদ্দেশ্যে ওই দিকে তাকাচ্ছিলেন যে শত্রুরা আছে না তো বা সাহাবীরা কি অবস্থায় আছেন অল্লাহ আলম ওয়াকান্তাহুদ ও সালাম রসুল পরেমের পরে পরে সালাম সালামের পূর্বে দোয়া করতেন এটা হচ্ছে দোয়ার একটি জায়গা ক্ষেত্র নামাজের ভিতরে আর আসল দোয়া হচ্ছে নামাজের ভিতরে দোয়া মনে রাখবেন এটা একটি ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে শেষ দায় এই দুটোই হচ্ছে মৌতেন দোয়ার জায়গা দোয়ার স্থান নামাজের ভিতরে দিয়েছেন। যে তোমরা দোয়া করো তারপরে এটা তো বিষয় রয়েছে তাসাহুদ এই যখন তোমাদের তাসাহুদ পড়া হয়ে যাবে তখন তোমরা মেনা দোয়াই আবাহা হইয়ালে হাদিস রয়েছে দোয়া তখন চয়ন করবে মুসল্লি যা তা পছন্দ হয় যা আপনার দোয়া আলাদা আমার দোয় আলাদা আমার প্রয়োজন আলাদা আপনার প্রয়োজন আলাদা আপনার ময়দান হচ্ছে ব্যবসা বিজনেস হ্যাঁ সেখানে অনেক রিস্ক চিন্তা করছেন ওইসব দোয়া আপনার প্রয়োজন রয়েছে আমার ময়দান হচ্ছে এলমের ময়দান আমার এখানে এলমের প্রয়োজন রয়েছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ দার ময়দান আর কারো ময়দান হচ্ছে ছেলে মেয়ে হয় না তার আলাদা ময়দান এক এক রকম কারো ছেলে মেয়ে হয়ে গেছে অভাব ওই ছেলে মেয়েদেরকে পারে না আল্লাহ রেজি কে দাও দোয়া করবে আরো ছেলে দাও দোয়া করবে ঠিক না তাহলে এই সম্মিলিত একজন সবাই এতে কারো আমিনা হবে না খুব বেশি হইলে এম সাহেবের গরজ পোড়া হবে তারপরে এম আমা ওই গদবাধা কয়েকটা দোয়াই করে ওরও গরজ পোড়া হয় না ওই প্রতিদিন ওই দুয়াই করতে থাকে ওই দু চার পাঁচটা দোয়া যেটি গদবাধা ওইটিও করতে থাকে শুধু এখানে লেখক রহমতুল্লা যেটুকু আসছে মোনাজাতি দিকে মুখ করে যেমন ইমাম ফিরে মোকতদিদিকে মুখ করে দোয়া করছে ফালামিয়া কুন হাদিয়াহি এটা রসুল উল্লাহ সালামের আদর্শ ছিল না শুনে রাখেন ভালো বলছেন যে রসুর সাহায্য আদর্শ না যে সালামের পরে দোয়া শুরু করবে ও আমা ফিহা ও ফিহা। আর যেই সমস্ত দোয়াগুলি নামাজের সাথে সম্পৃক্ত রয়েছে ও আমা আমি সমস্ত এখানে। দোয়াগুলি আলমতাল যেগুলি নামাজের সাথে সম্পৃক্ত নামাজের সাথে যেগুলির সম্পর্ক ইন্নামা ফলা এই দোয়াগুলি করেছেন রসুল্লাহাল্লাম ফিহা মানে ফিস নামাজের ভিতরে ফিহা নামাজে আর নির্দেশ মুসাল্লি এটাই হচ্ছে মুসাল্লির অবস্থার জন্য উপযোগী মুসাল্লির অবস্থার জন্য এটাই যুক্তিযুক্ত যে নামাজের ভিতরে দোয়া করবে আল্লাহ পাকের কাছে কেন লেখকের ভাষা শুনেন তারপরে ওর ব্যাখ্যা করেছে মুসল্লি যতক্ষণ নামাজের ভিতরে আছে ততক্ষণ তার ব্যবসা না বাণিজ্য না স্ত্রী না ছেলে না মেয়ে না বাড়িঘর সবকিছুকে মগজ থেকে বের করে দিয়ে আল্লাহর দিকে ধাবিত অবস্থায় নামাজ আদায় করেছে ফাইজা সাল্লামা যখন সালাম ফিরে দিল মগজ যদি আপনার স্ত্রী বলে টেনশন থাকে অসুস্থ অবস্থায় রেখেছি ছোট বাচ্চাকে বাসায় রেখেছি কেউ নেই মগজে চটকে যাবে তাড়াতাড়ি এখন যাই বাসা দিকে সনদ পড়ব তসবিগুলো রাস্তায় করব না বাসায় করব। হবে না কিন্তু নামাজের ভেতরে না আপনি পুরি। আল্লাহর দিকে ধাবিত সালাম ফিরা হইলে যে দোকানের কর্মচারী দোকান খুলতে হবে একটু লেট হইলে এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোবো হ্যাঁ চাবি আছে কোথায় মগজে ঢুকে গেছে সালাম ফিরা সালাম ফেরার পরে আবার দোয়া হয় তখন তো নিয়ে কিছু ঢুকে যাবে মগজে আল্লাহর দিকে যতক্ষণ ধাবিত ছিল ততক্ষণ দোয়া করা উচিত ছিল शुने उद बुजाईर आलोचन जखे बड़ बड़ा व्यक्तित्व कथा गरज नहीं अपन बस कथा छुटी छाटर बेपारे अपना सूझ सुधा फैसिलिटर बेहारे अपन प्रमोशन बेपारे प्राप्त सार्विस बिफिट इत्यादि तो जे समय पार्सनल पे समय পেয়েছেন আপনি সেই সময় বলবেন নাকি যখন পার্সোনাল পেয়েছিলেন তখন দুনিয়ার অন্য গল্প গুজব করে উঠে গেলেন উঠে যাওয়ার পর বাইরে যখন যাচ্ছে একা পেয়েছি সেই সময় ঠিক না জি আর নবী বলেছে ইন্নাল মুসাল্লি জা সাল্লা মুসল্লি যখন নামাজ পড়ে ই নাজি রব্বা তার রবের সাথে চুপি সারে কথা বলে ज तर नाम तक आल्ला चुपिस दरखास्त पेश ना कर लागे रुजी लागू सुस्तता लागू पेसानी दूर करा लागे सर तक ना बोले যখন সালাম ফেরা হয়ে গেল চুপি সারে কথা শেষ হয়ে গেলেন তা আল্লাপের সাথে এখন চুপি সারে কথা বলো শেষ সালাম সাথে সালাম ফিরে দিলেন মানে আল্লাহের সামনে থেকে এখন আপনি অনুমতি চেয়ে নিয়েছেন শেষ আমার सालम मोन कीसर मान दुआा दुआ, दुआ फरज नाम सालाम फिर एक कथा दई नम्बर हम इमामी मिले এইরকম কোন দোয়া নবাসাল কোন নামাজে করেন কোন হাদিস নেই মর্মে যে শ্রেণীর আহিস করে বড় দুঃখের বিষয় তার ফজর নামাজ নবী সাল আলী দোয়া করলেন মকতদিরা কি করেছিলেন মকতারা দোয়া করেছেন কন যে মক্তদিরা আমিন আমিন বলছিলেন কথা নাই তাহলে পেলে কোথায় আর এই দুয়া নিয়ে অন্যরা আমাদের দেশের হানাফিরা তো বড়াবড়ি দেবন্দী করছে করছে কিন্তু কারণ দাবিদার যখন কোরআন হাদিসার অনী হওয়ার তাহলে আবার তকলিদ কেন ইমাম ওবানিফা শাহি মালিক আমাদের তকলিদ করতে যদি আপত্তি হয় তো আবার মিয়ান হোসেন দে আর তকলি তমুকের তকলিদ কেন আসবে ঠিকই কথাই তো অন্ধ অনুকরণ কেন আসবে নিয়মিত আমল মানে এইভাবেই অধিকাংশ সময় নামাজ পড়তেন তবে কখনো কখনো সালামের আর বিভিন্ন তরিকাগুলি কিছু হাদিস রয়েছে যেগুলি আলমান আলমানি রহমতার যদি ওই সালাতের পদ্ধতির যে কিতাবটা রয়েছে তিনি লিখেছেন লেখক অবশ্য সেগুলিকে বলছেন না এগুলি ঠিক না ওইভাবে যেতে পারে যেমন আন্হ বলছেন আর নবী সালাম থেকে এটাও বর্ণিত হয়েছে আন্না ও তসলিম আতান ওয়াহেদা মিন তিল কাই ওয়াজহী একটাই সালাম ফিরতেন নামাজ থেকে একটা সালাম না ডানেনাবামে করবেন সামনে দিয়ে এবং আব্দুল যে এটা সাব্যস্ত নয় সাব্যস্ত নয় প্রমাণিত নয়সা এই মর্মে সবচেয়ে ভালো হাদিস যেটা রয়েছে আয়সা রাজি আল্লাহা থেকে বলি তুমি শোনান তার সাথে সাথে মনে রাখতে হবে ওই হাদিস্ট নেই যে একটাই সালাম ছিল এক সালাম বলে আর সালাম বলেননি এটাও স্পষ্ট নয় সুতরাং এক সালামে ক্ষান্ত করা ফরজ নামাজে বা সন্ন্যত নামাজে ঠিক নয় তবে জানাজার নামাজে এক সালামের হাদিস সহি এই জন্য সৌদি আরবে জানাজার নামাজে এক সালামও রয়েছে আলাম সালাম ও রয়েছে আলম সালাম্মী ওসহমাই اللہ پاک سےاندر اللہ پاک سکول آبا سب رکھے رکھیں سارے دکان پاک রাখেন دیکھ سو رکھیں آخلاق ہمل رکھیں آللہ پاک جان شارک دکست رکھیں انلس اللہ پاک جن سوستہ রাখেন। যেন তারা পাপের ব্যাধিতে পাপের রোগে না ভোগেন আল্লাহপাক সির্ক বিধাতের ব্যাধিতে যেন না ভোগেন আল্লাপাক হেফাজত করেন এটা সবচেয়ে বড় রোগ এই রোগ থেকে আল্লাহ পাক প্রত্যেক মুসলিমকে সুস্থ হওয়ার তৌফিক যেন দান করেন আর তারপরে আল্লাহ পাক শারীরিকভাবে প্রত্যেক মুসলিমকে ভাই হোক বোন হোক আল্লাপাক যেন সুস্থ রাখেন আল্লাপাক রব্বল আহমদের দুনিয়া থেকে যেন সুখে রাখেন ফিতনাথ থেকে বাঁচিয়ে রাখেন ইমানের ফিতনা থেকে আমলের ফিতনা থেকে যেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন আর দুনিয়ার ফিদনাতিক আল্লাহ বাঁচিয়ে রাখেন আর আল্লাহ আমাদের শেষদার মধ্যে যদি আপনার আরবি ভাষায় যে জিনিসটা চাইতে চাইছেন সেটা চাওয়ার আপনার যদি রকম ক্ষমতা না থাকে তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করবেন যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন दुआ मानसर कदी से नामुषा मानुषर कानूस मानुषाला पास मुसल्ल एक ना। चे, नमाज चे, मानुश लोक नाम पढ़े दाड़ी आज और कथा नाम बहुत बाला भाषा रबे कथा इंगरेजी कथाला कथा उर्दू तेल्ला कथा तो नाम हादिसाते लिखे मुफ्ती साहेब ना बांगला भाषा नामा जाए मानसर कल मानस क्या आल्ला पकर कथा এতে চলবে না নাস মানুষের কোনো কথা সুতরাং কেউ যেতে পারে কে ভাই লোক আছে লোকটা নামাজ পড়ছে না লেসমাতি নামাজ পড়ছে না বলছে চলবে আরবি শিখা ফরজ নাকি একটা দলিল যে আরবি শিখা ফরজ তবে আরবি শিখা উত্তম তারা হ্যাঁ কোরআন শিক্ষা ফরজলের হাদিস শিক্ষা ফরজ দিন শিক্ষা ফরজ প্রত্যেক মুসলিমের উপর নর হোক আর নারী হোক এই জন্য এই বিষয়টি একেবারে স্পষ্ট ক্লিয়ার আরবদের ফতুয়াতে কোন দিমত নেই তবে আপনি যখন এম সাহেবের পিছনে নামাজ পড়ছেন এমনিতে বেশি সময় নেই জন্য ফরজে যদি মুক্ত পড়েন না তো হ্যাঁ অথবা একাই ফরজ নামাজ পড়ছেন আর লম্বা করে সুযোগ পেয়েছেন জামাত হয়ে গেছে অথবা জামাত নামাজ পড়ার কেউ সফরে আছেন পড়েন আপনি আর নিজের ভাষায় দোয়া করেন কোনো অসুবিধা নেই দু আর দুটো ক্ষেত্র এই জায়গাগুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারবেন হ্যাঁ যেগুলি বল রব্বি হাবিল আমার জন্য তার মানে এই নয় যে আল্লাহটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তসবি করছি চলবে চলবে না আজান বাংলায় চলবে চলবে না যেগুলি নবী করিম সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত হ্যাঁ বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর একামত হোক আর নামাজের ভিতরে দোয়া হোক আর সুরা হোক আর সুরাফা হোক এগুলি চলবে না আপনি সুরাফাতে বাংলা অনুবাদ পড়ে দেবেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জাহানের পালন কর্তা হ্যাঁ যিনি রহমান যিনি রহিম যিনি বিচার দিবসের মালিক অনন্ত অসিম প্রেমি বিচার উঠত আরে কাঁচা মসজিদ খেজুর পাতার মসজিদ বেজে উঠত মানুষের আওয়াজে কি এই হানাফিদের আমিনে সোনাই জানে যে আমিন পড়লো না পড়লো হানাফি মসজিদে যদি সে না করে আর দেখছেন যে ও সারছে না আর আপনি দিকে আছেন তাহলে আপনি ইসারা করতে পারবেন এসারা করবেন এসারা করবেন আর যদি দেখা যায় যে না সেই দিকে আছে কেনার দিকে ওই দিকে আছে আর যাকে টানছে সে আছে ইমামের দিকে আছে এখানে ওই দিকে টানছে যে আমার দিকে তুই আয় কারণ ও থাকবে ওই ইয়েতে মানে লাস্টে যেহেতু থাকবে ওকে টানছে ওইদিকে না যে এটা যে হালত যে। दुई थे के सेटे सेटे में कुन खाली हैलार्जी रोग आज तकली रोग काटेबे अंधन कर मजहब गोड़ाम एलार्जी रोग आज এরাও এই বিশেষ করে এলার্জি আর বিশেষ করে পাশে যদি আমেল হয় আর বেচারা দামি দামি সেন্ট্রাল গরিবের পিছনে তো এইরকম বেকুপিও অনেকের আছে অর্থ হচ্ছে আল্লাহ পাক সামনে সমান একই সফরে মাহমুদ ও আয়াদ বন্দা রাহা না বন্দা নওয়াজ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই হ্যাঁ বড় বড়ো আর তার একটা চাকর মানে আজকালকার যুগের চাকর না কিতো দাস গোলাম কে না কেনা গোলাম দুইজন নামাজ পড়তে লেগেছেন তখন এই দৃশ্য দেখে আর পাশাপাশি দাঁড় করেন বাদশাহই কাতারে দাঁড়ালেন মাহমুদ ও আয়াজ মাহমুদ সুলতান মাহমুদ আর ওর চাকর কিতো দাস আয়াজ আয়াজ নাম ছিল না কই বান্দার না বান্দার নামাজ না কেউ মনিফ থাকলো আর না কেউ নামাজ বান্দার আর খাদেম থাকলো সবাই আল্লাপের বান্দা এখানে মাহমুদ আল্লাহ আর যে মাহমুদের চাকর কিতো দাস সেও আল্লাহ পাখানে আর কেউ আবদার আর কেউ রব্বা মালিকার মমলুক কেউ নেই হজে মেনায় অবস্থান করা অধিকাংশ অলমাদের নিকটে ও আজীব রাতটা দিন রাত হজে এগারো তারিখের রাত দশ তারিখের দিনের পরে বারো তারিখের রাত এই দুটো রাত এই দুটো রাত থাকা অজেব আর যদি কেউ তেরো তারিখ থাকতে চায় বা সূর্য ডুবিয়ে দেয় তাহলে সেটাও তিন রাতি অজেব হয়ে যাবে এটা হচ্ছে অজেব অধিকাংশ আলমাইকামদের নিকট এটাই ঠিক তবে আহ আমাদের দেশে যে হানাফি মজহব এই হানাফি মজহবের ফতুয়াজের সন্ন্যত আর যার ফলে সন্নত মানে ছাড়তে হবে এই যে আর রোগ সন্নত মানে কি করতে হবে অসম্পূর্ণ থাকবে এই সম্পূর্ণ করতে হবে এটাকে এটাকে বলে ঘাটতি পূরণ করা দম দিয়ে করে কেউ যদি একটা রাত না থাকে এগারো তারিখ অত বারো তারিখে রাত থাকলো না মেনাই রাত কাটিয়ে দিয়েছে মক্কা বা মেনার বাইরে তাহলে একটা দম দিয়ে ঘাটতি পূরণ করে দিবি অভাবী গরিব যদি হয় তো দাম না দিতে পারে তো প্রত্যেক দামের বদলে দশটা করোা রাখবে